واشهد الله اله الا الله وحده لا شريك لا ولا له ولا نظير له ولا مثيل له ولا وزير له ولا كفوا له ولا ولا شبيه له ولا شبه له ولا مشابه له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 الذي يرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارث وسلم تسليما كثيرا كثيرا عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة رسول الله الله عليه وسلم بِعَشْرِ আল قَالَ لَا تُشْرِكْ بِاللَّهِ তু শ্রী বিল্লাহি ইউ إذا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد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 কমাবা রকালা সই দিনা ইব রহিমা আলি সৈনা ইব রহিম ইন তামিদম মজি এস দাম আর যম এস দাম আর যম কি বানা ইরো সে লুৎফ করম ও মুসলিমে তামির হরম তা কি আগর নে তর ছোয়া এম আর ইন তাড়া সব কপন হ আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রে আদায় করেছি যিনি আমাদেরকে পবিত্র জুমার উদ্দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন কারিমের একটি আয়াত এবং হাদিস একটি হাদিসে তেলবাদ করেছি আল্লাহ রব্বুল্লা আলম যদি আমাকে তৌফিক দেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে किसु कथा इल्ला तो इल्लाल्ला गत सप्ताह हक सम्पर्क अपन सम्मुख आलोचना कर प्राप्त ए सम्पर्क हमें सम्मुख आलोचना कर सर्वप्रथम आलोचना कर बंदार आल्लार प्राप्य अदिकार आल्ला पक बंदार् पान में एक तो एक हादिस उधृति दिए बंदार आल्लाकर पालना हम बान्ा आल्लाक आल्ला के लाशरिक जे तरह दोषय एक हम बंदा आल्लाबाद कर द्वितियों अबादत कर ला सर जेनेबादत करते कि महापाप আল্লাপাক অতি দয়ালু দয়ার সাগর যত ধরনের ফাঁস বান্দা থেকে হতে পারে ইচ্ছে করলে আল্লাপাক সরকালে ক্ষমা করে দিতে পারেন কিন্তু সেরে এটা আল্লাপাক কখনো ক্ষমা করবেন না আল্লাহাক কোরআন কারেন বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরীর স্থির করে আল্লাহাক তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার আশ্রয় ঠিকানা হয়ে যায় নামায় যত গুণা আছে আল্লাহাক ইচ্ছে করলে সেটা মাফ করবেন কিন্তু শেরেখ আল্লাহাদ কখনো মাফ করবেন না হজরত আনা সিয়াল আলহ থেকে বর্ণিত একটা হাদিস আল্লাহাক বলেন হে বোনি আদম তোমরা যদি पूरा पृथ्वी परिमा गुणा नहीं करतर हमारे कांशीदार ना सात्मि आल्लावश्य तुम निकट तुम आल्लावश्य तुम जीवन सब गुणा के क्षमा कर दी হাদিসের মধ্যে আছে হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে কত বড় একটা অন্যায়ের কথা গুনা করতে করতে খালি জায়গা যদি ভর্তি করে ফেলে এমত অবস্থায় যদি বান্দা আল্লাহ স্মরণাপূর্ণ হয় আল্লাহ পাক বলে এই এতটুকু গুণাও আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি কোনো সমস্যা তবে শর্ত হচ্ছে এই গুণাগুলোর ভিতরে ছেড়ে নামে কোন গুণা না থাকতে হন আল্লাহ আরবুলের কাবিরের মধ্যে আছে আরবিটি বর্ণ ওর মধ্যে একটি হচ্ছে বা আল্লাহ আল্লাহাক সৃষ্টি করে বলেছেন ও বা আমি তোমাকে বিন্দু দিব নকটা দিব কয়টা নকটা দিতাম তোমাকে বা বলেছেন আল্লাহ একটা একটা কেন বনে আদম তো অধিক চায় তুমি একটা কেন চেয়েছ বা বলেছেন আল্লাহ আপনি যে এক এই জন্য আল্লাহ বলেন তার এই কথাটি আমার কাছে যে আমি তোমাকে কোরআনে কারিমের প্রথমে স্থান দিয়ে দিলাম বিস্মুল্লাহ হিরুলস মা নিল্লা রহিম কোরআনে কারিমের চেলাওয়াতের পূর্বে কি পড়তে হয় বিস্মিল্লাহ হির রহ মা নিল্লাহিম সতম বর্ণ কি আলাই যে মা ওয়াজ করতেন উনার আলোচনা এমন কাতিস আর আকর্ষণ ছিল উনার ওয়াজ শোনার জন্য আসমান থেকে ফেরস্তা পর্যন্ত আসতার বক্তৃতা শেষ হওয়ার পর মাঠ থেকে অগণিত লাশ পাওয়া যাইতো অগণিত লাশ মাঠ থেকে বের করা হতো ওয়াজের আকর্ষণে মুরগি জবাই করে ছেড়ে দিলে যেভাবে লাফালাফি করতে মানুষ এভাবে লাফালাফি করতো গভীর রাত হাল্লার দরবার হাত উঠিয়ে একবার দোয়া করতেছেন তুজান্নাত বনেক আমান বদরা বদবুর তুজান্ন রা বনে কামান বদরাবদ জগবুল জাননাতে দাও আর আমি পাও নিজকে পাঠেন চিন্তা করেন কত গড়া একজন বুঝুর আজ তো আমরা আমাদের কোনো দোষ দেখি না আমাদের সব গুনে দেখি আমি ভালো আমি ভালো ব্যক্তিত্ব তিনি বলছেন যে তুমি দাও আর আমি একজন বড় বুজুর্গ ছিলেন আল্লাহওয়াল্লাহ ছিলেন মিস্ত্রি মানে আমরা যে মিস্ত্রি খাই না মিস্ত্রী মানে মিশরের অধিবেশে এই জুনু নাকি মিস্ত্রি বলা হয় মাশাল তিনার তিনি রাত মাছ ধরে জাল মেরে মাছ ধরতেন দিনে গুলো বিক্রি করে সংসার চালাইতেন জুন নুনি মেস্ত্রী জেলে ছিলেন একথায়। কথায় মিশরে একদা অনাবৃষ্টি দেখা দেয় অনাবৃষ্টির কারণে মানুষ যে তাই নয় গাছ গাছালে পশু ফাঁকি পর্যন্ত কষ্ট পাচ্ছে গর্তের পিফিয়ে গে গর্তের ছাপ আল্লাহাকে কুটি কুটি মাতৃ গাছ কষ্ট পাচ্ছে অনাবৃষ্টির কারণে মিশরবাসীরা যেহেতু জুনুনে মিস্ত্রি রহমেলা একজন বড় আল্লাহওয়ালা ছিলেন হৃদর দৃষ্টিতেও সকলেই পরামর্শ করলেন চলো আমরা সকলেই জুন মিস্ত্রি রহমার কাছে গিয়ে বৃষ্টির কথা বলি যে উনি তো আল্লাহওয়াল্লাহ মানুষ আল্লাহকে বললে আল্লাহ শুনবে আল্লাহকে বৃষ্টির কথা বলব উনি উনার কাছে এসে বলেছেন হজরত অনাবৃষ্টির কারণে আরামের দিন হবে সকালে আসিও খুদুর এখন করলে কি সমস্যা কি না সকালে ওদেরকে বিদায় দিয়ে দিলেন আসলে সকালে এই জন্য বলেছেন যেহেতু ওরা বিকেল বেলায় গিয়েছে না সকাল আসতে হলে তো একটা রাত্রি বলেন আর দুলহান যেমনি ভাবে রাতের অপেক্ষা করে কখন অন্ধকার নেমে আসবে সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে যাবে আর ওদের শ্যাম খেলা শুরু হয়ে যাবে ঠিক আল্লাহর আল্লাহরুলি যারা ওরাও এভাবে রাত্রের অন্ধকারের অপেক্ষায় থাকে কখন রাত্র অন্ধকার হয়ে যাবে আর মাওলার সাথে ওদের আলাপ আলোচনা শুরু হয়ে যাবে আল্লাহ আল্লাহ সবা মত রেসা সবা মতে কারা ওদেরকে বলেছে তোমরা সকালে আসবে রাত্রে তিরিশ দিনের যাবতীয় মালফামানা গুছিয়ে রওনা দিলেন মিশরের বর্ডার ত্যাগ করে অপর পাখি গিয়ে আল্লাহর দরবার হাত দিলেন ওগো আল্লাহ মিশরবাসীরা গতকাল অনাবৃষ্টির অভিযোগ নিয়ে আমার কাছে এসেছে আমাকে উলি ভেবে আমার দৃষ্টিতে আমার মনে হয় এই মিশরে আমার মতো বড় সাফি আর কেউ নাই আমার কারণে মনে হয় মিশরের বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমি তো এখন আর মিশরের বুকে নেই আমি তো চলে এসেছি এখন তো আর আপনার বৃষ্টি দিতে কোনো সমস্যাও নেই এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে আপনার থেকে বৃষ্টি না দিলে বা শুরু হয়ে গেছে তো আমাদের বুজুর্গ আমি দিন সব সময় আমি খারাপ এই কথাই বলে আজকে আমাদের দুর্ভাগ্য আমরা আমি ভালো এই কথাই বলি নিজের দোষ দেখি না অপরের দোষ দেখি নিজের গুণগুলো আমাদের চোখের সামনে বেশি উঠে তুমি তোমার নেও আর আমি ফাঁপি আব্দুল কাদেরকে নামে দাও আমাকে জাহান নামে দিবে কোনো সমস্যা নেই তবে জাহান নামে দেওয়ার পরে মাঝে মাঝে জাহান নামের দরওয়াজায় গিয়ে বলবেন এর আব্দুল কাদের তুই কেমন আছ এই কথা যদি ডাক দিতে পারেন তাহলে আমার জন্য সে জাহান্ন আল্লাহকে চাই জান্নাত পাওয়ার জন্য আবাদত করে নাকি আল্লাহকে পাওয়ার জন্য আবাদত করি আরে আল্লাহ যদি আমাদের চলে আসে আর কোনো কিছুর অভাব আছে মেয়েরা ফলকে মেয়েরা জমি মেরি জুতু মেরা তু তুসব মেয়েরা পলক মেহরা জমি মেরি আগার নেহি মেরা তুপুই আল্লাহ তুমি যার জন্য হয়ে যাও সমগ্র আকাশ জমিন তার জন্য হয়ে যায় আর তুমি আল্লাহ যদি কোনো মানুষের বিরুদ্ধাচরণ করো সারা পৃথিবীর মানুষ তার পক্ষপাতিত্ব করলেও তার কোনো উপকার করতে পারবে না তো আব্দুল কাদের জিলে আনি কত বড় ব্যক্তিত্বের অধিকারী একটু তো টের পাইছেন না আপনাকে এক বলে দুনিয়াতে স্বীকার করেছি আবার করেছি এটাই আপনার দরবার আমি নিয়ে আসছি যে আপনার সাথে কখনো আমি সেরেক করে নাই আল্লাপাক বলেছেন আব্দুল কাদের দুধের রাত্রের কথা বলে গিয়েছ फैटे बेथा की एक, था दूधे ना कि आल्ला दे भाई लाभ क्षतर मालिक केल्ला नल्ला আল্লাহ আল্লাহুল্লাহ হক হবে না লাভ ক্ষতির মালিক কে একমাত্র আল্লাহ বলেন লাভ ক্ষতির মালিক কে একমাত্র আল্লাহ তখন এই কথাটার হক আদায় হবে কত সচেতন ছিল ছেলের যাতে উন্মতের কাছে কোন দশ আসতে না পরে তারা খুব অ্যালার্ট ছিল খুব সচেতন ছিল হাদিসের মধ্যে আসেন না ওমারা নিকট যে মানুষ বর্গ দর্জনের মানুষে ওই বিক্ষের নিকট ফালাক মানুষ যাচ্ছে যে বিক্ষের নিচে আল্লাহর নবী চোদ্দ শত থেকে বয়াস গ্রহণ করেছিল ওই যে খোদাই বিহার সন্ধীর ইতিহাস একটি গাছে দিচ্ছে আল্লাহর নবী চোদ্দ চোদ্দ সাহাবায়ক রাম থেকে ওমরের হত্যাকারের প্রতিকার নেওয়ার জন্য বয়াস নিয়েছিলেন সাহাবায়ক রাম সহ অন্যান্য মানুষেরা এই গাছটাকে অত্যন্ত বড় পদ্ম গাছ মনে করত এজন্য ওরা ওই গাছের নিকট ফালাক্রমে আসা শুরু করছে গাছের পূজা পাঠ শুরু করেছে উমর রাজি তালা নিয়ে সম্বাদ লোক পাঠিয়ে ও গাছটিকে কেটে ফেলেছেন যে মানুষের ক্ষতি মানুষের লাভ কোন গাছ করতে আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পুজিত বৃক্ষতা আল্লাহ ডক্টর ইকবাল বলেছেন মানুষ এগুলা পূজা করত আল্লাহর নবী বলেন মান পাকদাস হালাপ ব্যক্তি গায়িল্লাহার নামে শপথ করলো সে যেন সেরে করলো গাই নামে কি আল্লাহর নবী বলেছেন আমার অম্মা তোমরা তোমাদের বাপ দাদা তোমাদের মা নানি এবং প্রতিমাদের নাম প্রতিমাদের নামে কখনো শপথ করিও না এবং আল্লাহর নামেও তখন শপথ করবে যখন তোমরা সত্যবাদী হবে বাপদাদার নামে আমার বাপের কসম মক্কা শরীফের কথম বজরা মসিদের কথম দিয়ে বলছি অনেকে বলে কিনে বা বজরা মসিদের খাক তুকে আমার হুতের মাথা খাই আমি এই কথা বলছি একবারে সাধারণ কথার জন্য সাধারণ যেগুলো মহিলাদের স্বভাব তা লান এটা অধিক পরিমাণে লান দেয় গদ দেয় आल्ला नबी मेरा फिर इसे नबीदी के बोले हे महिला तुम्हारा बेची बीस करी सच्चा करो क्या तुम्हारे अदिक परिमा जान नाम चलते देखे नबीदी के बोले क्या हजूर यह समस्या की जान नाम चलते देखे नबी को तुम्हारे भरे दुटा पत्थलाव एक तो हल टक् तुम्हरा स्वामी की करो ना छुक करो अतुक्रीन लाल अभिशेप तुम्हरा बसी दाओ मर गुद হাদেশির ভিতরে আছে এটা এই মহাশূন্য এটা উড়ে খালে খোলাতে যাকে আপনি গজব দিয়েছেন সে গজবের উপযুক্ত কিনা যদি উপযুক্ত হয় তখন তার উপরে পড়বে আর যদি উপযুক্ত না হয় তাহলে যে গজব দিয়েছে ওই গজবটি তার কাছে আল্লাহর আমাকে দশটি বিষয় আহসানি রসুল বিয়াসী কালিমা দশটি বিষয়ে আমার নবী আমাকে উপদেশ দিয়েছেন এক নম্বর जीवन आल्ल अंशीदार निहत करते घटना लिखे मत नामक घटना टी आकी रहा आलह लिखे एक महिला के বাধ্য করেছেন ওকে সে করার জন্য মহিলা বললো না কোন মানুষকে তো সেইদা করা হোক না সে বাচ্চা করতে হবে আল্লাহ একমাত্র মহিলাকে বাধ্য করেছে যে তুমি সেইদা করো না হয় দেখো যে আগুন চলছে ওখানে অগ্নি তোমাকে নিক্ষেপ করা হবে মহিলা এতেও রাজি হলেন না महिला तुम्हें निक्षेपी तुम्हें से महिला बेभागे पड़ल हर सन्तान हर बुजे जीवन चले जाए हटात বাচ্চা আগুন থেকে আওয়াজ দেয় আল্লাহ একবারে যদেপলে নিলাম আমু বাচ্চা আওয়াজ দিয়ে বলেছেন ওগো মা আমি মরি নাই ওগো মা আমি চান্দরাতে সাহেবা আন্দরা দস্তে গুবক দিপতে টিপলে মহরেজু আয়া হুদি বাচ্চা আরো পরামর্শ দে আসার পরটা সুগম করি দেন আপনি স্বেচ্ছা আগুনে লাভ দেন দেখবেন আপনাকে দেখে দেখে হাজার হাজার মানুষ আগুনে লাভ দিবে তারপরে ওই বাচ্চাকে সেটা করবে না মা লাভ দিয়ে বাচ্চার হাত ধরল ইহুদির চেহারা মলিন হয়ে গেল কি রে কি আশ্চর্য ব্যাপার যে মানুষকে জ্বালিয়ে বর্ষ করে আর স্বেচ্ছায় এভাবে মানুষ আনন্দ চিত্তা আগুনে লাভ দিচ্ছে তার কারণটা কি বাচ্চা আগুনকে বলছে গুপ্তে আতে মানহা মানম আতে সমিতাব বাচ্চা বলে এর আগুন তুই তো আগুন তোর বৈশিষ্ট্য কোন জীবন্ত জিনিস আসলে তুই জ্বালিয়ে দিস কিন্তু এখন তুই জ্বালাস না কেন তোর সমস্যাটা কি আগুন বলে হেরে ইহুদি তুই আমার ভিতরে এসে দেখ আমি আগুনের পাওয়ার আছে নাকি নাই তুই একটু এসে দেখ সামান্য সময়ের জন্য আমার জ্বালানের চেকশান আর পাওয়ার আছে কি নাই তুই দেখ আগুন মানুষকে জ্বালিয়ে দেয় ঠিক কিনা কর এটা কি আগুনের নির্দিষ্ট শক্তি না হাওলাদি শক্তি হাওলাদি শক্তি বলেন এটা কি শক্তি हावलती बाला शक्ति निर्देश शक्ति नदी निर्देश शक्ति आगुन जाली देवार इब्राहिम आलहत्ुआ साल चल्लिस दिन पर आगुन छो एक केगुने से आलाम वरं आल्लाक तुम बारदा सालाम आठ ठंडा हो जाओ आरामदायक ठंडा एम ठंडा न जाते आर लैपुर प्रयोजन তাহলে আগুন যে জ্বালায় এই শক্তিটি তার নিজস্ব নয় এটা হাওলাতি শক্তি ইমামুল হীন খাজা ওসমান হার উনি রহমতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ছিলেন খাজা ওসমান হার উনি আলাই মুরিদ নিয়ে এক পদ্মি যাচ্ছিল যাওয়ার সময় দেখলো যে হাজার হাজার মানুষ অগ্নি পূজায় লিপ্ত একজন মুসলমান সে যদি দেখে মানুষ অগ্নি পূজা করে মানুষ গুণা করে তার ভিতরে যদি আল্লাহর আল্লাহ দরজ থাকে কখনোই ওই মুসলমান সেখানে নিরবতার ভূমিকা পালন করতেই পারে না হাজার হাজার অগ্নি পূজা করে জাহান্নের যাত্রী হয়ে যাচ্ছে আর আপনি নিরবতার ভূমিকা পালন করবেন চুপ মেরে বসে থাকবেন যদি এমন আপনার স্বভাব হয় বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হন নাই খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ ওদেরকে বলেছেন বাবা কি পূজা করছো তোমরা কজুর আগুন কেন পূজা করো কদিন থেকে পূজা করো এটা তো নতুন কিছু নয় আমাদের বাপদাতা আমল থেকে এর প্রথা চালু হয়ে যাচ্ছে এই যে তোমরা আগুন পূজা করতেছো। আগুন কি তোমাদের উপর এখন সদয় সদয় হয়েছে কজুর বুঝলাম না বিষয়টা তোমরা আগুনে একটি আঙ্গুল দিয়ে দেখো जालाय बुजते आगुन एम सदय आगुन तुम्हारे तुम्हा देखो आगुन तुम्हारे आंगुल जाली बुझते आगुन एखो सदयर पुजा कर आगु सृष्टि कर पूजा करें तो अपने आंगुल आगुरा आंगुल হারুনি রহমতুল্লাহ আল্লাহ উত্তপ্তা আগুনের ভিতরে ঢুকে গেল ঘন্টা দুয়েক আগুনের ভিতরে ঘুরে ঘাড়ি করে আবার বাচ্চাটা কি ফিরে চলে আসলো একটা ফসমা আগুনে দ্বালাতে পারে নাই আমার ভাইরা चो आगुन की चो नुदेरा गिम रोदेरा गुटारा खुम कर আগুনের চোখ না তো তাহলে আগুন ইব্রাহিমের উপর কখনো দয়া করতে না আগুন দেখেছে যে আমার ভিতরে আল্লাহর কোনো দুশ্মন আছে নাই আল্লাহর খোলে ইব্রাহিম আমার ভিতরে এসে আগুনে দেখেছে এটাও চোখ আছে যদি চোখ না থাকতো গরানাবু দে নীলেরা আনুরে দিত গরানাবু দে নীলেরা আনু রেদিত আজে মমেনের রাজেমি গুরিদ আগুন পানিরও চোখ আছে মুসার এসেছিলাম তার শূন্য সেনা নিয়ে যখন নীলনদ পাড়ে দিল পরে তো ওদের পথ অনুসরণ করেছিল যখন গিয়েছে আর মুসা এবং তার শূন্য সেনা নেই এখন আল্লাহর শত্রু ফেরাউন এসেছে চোখ আছে আগুনের পানির বর্ণা ভূদের চশমে দিলহান্নানারা জিন্দা আন আমাদের দৃষ্টিতে যদিও নাকি এগুলো মিতো কিন্তু আল্লাহর দৃষ্টিতে এগুলো কি বলে জীবিত এগুলোর চোখ আছে আমার ভাইরা जाह सरक बुझल महापाप जीना आल्लापा माफ करब चूरी डाकतीफ होते आल्लापा दयालु इच्छा करें क्षमा करबू सर बेपारे आल्ला कखो माफ करबना आज केरकर भरे आबाल विद्या निम्नमान थी उच्च मान जो मानूष आवएं लिप्त गत सप्तेरक दु प्रकार प्रकाश्य सरक पच्चन्न सरक সকাশো সেরেক হয়তো আমরা করি না কবর পূজা মাদার পূজা করি না কিন্তু প্রচ্ছন্ন তোমরা দার্জালকে পরিমাণ ভয় করতো এর থেকেও আমি বেশি ভয় করি প্রচন্ন সেরেকটাকে একটা লোক নামাজ পড়তেছে খুব দ্রুত রুপু দেয় খুব দ্রুত দেয় হঠাৎ যখন দেখলো যে একজন লোক তার পাশে এসে দাঁড়িয়ে গেল তখন এখন আর করে। সেই লোকটা সেটা দেখলো আর মসজিদে সভাপতি আছি গেছে এখন যদি আমি দ্রুত রুকু আর সেজ দেয় আমার চাকরি থাকবে না যে হুজুর কিসের নামাজ জন্য হুজুর এখন নামাজ খুব কি করে সেগুলো খুব সুন্দর করে এখন রুকু দেওয়া শুরু করছে তুমি সেরেক করেছো এই সেরেক গুনার সেরেক এটা হজরত আদম আলাহ সাল্লা সাল্লামের পর থেকে কিন্তু এই দুনিয়াতে ছিল না হজরত আদম এবং হজরত নূ আলা সাল্লা মাঝামাঝি আমলে এই সেরেক দুনিয়াতে সেরেকের আগমন ঘটের দুনিয়াতে ইমাম তকুবি রহমাল্লা শাহিউল মাঝহ মা আলিবুতিন তফসির গিতাব সেখানে লিখেছেন পাকিস্তানের মুক্তি শফি রহমদুল্লাহ আল্লাহ মারিফুল কোরআনে লিখেছেন হজরত ইদ্রিস আলাহিসু আসসালাম আল্লাহর একজন বড় ফল নম্বর ছিলেন তিনের মৃত্যুর সময় তিনের পাঁচজন সাগরিদ ছিল পাঁচ জন সাগরিদের নাম আল্লাহাত আয়াতের পাঁচজন সাগরিত নাম বলেছে এক নম্বর ওয়ারুস पांच जन मानसर नाम्री सलाम्रीम्यून कौन एरा पांच जन अनेक भक्त छुसारी छोर पांचजे जख लोक मृत्युबरण कर তখন উনার এদের পাঁচ জনের মৃত্যুর পরে মানুষ সুদীর্ঘ কাল পর্যন্ত এদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাপাকের আজ এবং বিধিবিধান ফালনের পথাটা অব্যাহত রাখে পাঁচজন মরে যাওয়ার পরেও দীর্ঘদিন পর্যন্ত মানুষ ঠিক ছিল কথা বুঝছি মীরা বলে পরে এসে এদেরকে একটা কুপরা অংশ দিল যে দেখো তোমরা যে পাঁচজন লোকের অনুসরণ করে আবাদত করো যে অনুসরণ করো যে পাঁচ জনের এই প্রতিকৃতি তোমরা তৈরি করে উপাসনায় উপাসনালয় রেখে দিতে পারো তখন তোমাদের আবাদত পূর্ণতা লাভ করবে ইবলি যখন পরামর্শ দিল ইবলি ये परामर्श बुझते ना पे चाली बुझते नागरिक जो परवर्ती वंशधर एस देखो तुम्हारे आगे जरा एरा जन लोकर पूजा करोरा करो ये पांच जन लोक পূজা করো এখান থেকে প্রতিমা পূজার শুরু হয়ে গেল থেকে হজরত আদম এবং মানুষদেরকে বুঝিয়েছিল সেরেকের বিরোধিতা করার জন্য উনি সর্বপ্রতম দুনিয়াতে এসেছেন নুআ আলাহ সালুসালাম তামার ভাইরা বান্ডার কাছে আল্লাহর প্রাপ্ত কয়টি বলেন দুইটি বান্দা আল্লাহর কি করবে বলেন এবাদত করবে দ্বিতীয়তে বান্দা আল্লাহকে লাশরিক জেনে আবাদত করবে আমাদের পাশ্ববর্তী অনেক হিন্দু ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমরা যে ফাথরের তৈরি মূর্তির পূজা করি আপনারাও তো ফাথরের তৈরি একটি গড়ের পূজা করেন চার বছরিক আমরা ফাথর পূজা করলে এটা সেরেক হয় আর আমরা মুসরেক হই আর আপনারা ফাথরের তৈরি গড় পূজা করলে এটা সেরেক হয় না আপনারা মশলে হন না তার কারণটা কি আমরা যেমনি ফাতরি একটা জিনিসের পূজা করি আপনারা তো কি ফাথর তৈরি তৈরি ফাঁথর না তারপরে তো একটা ফাতর তৈরি জিনিসের পূজা করেন বরঞ্চ আমরা তো এটার পূজা করি এটার একটা আকৃতি আছে শুরুতে কিন্তু আপনাদের এটার তো কোনো আকৃতি মান মানবের কোনো আকৃতিও নেই আসল তার উত্তর হচ্ছে আমরা কিন্তু যে কার্বা শরীফ দেখতে পাচ্ছি আমরা ওই কারকে পুজো করি না আমরা আল্লাহর তাজাল্লিকে পূজা করি সোহা কাকে আল্লাহের তাজাল্লিকে আল্লাহাকে ঘরের উপর একটি হাকিমস রহমতুল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ ফাঁকের এই তাজাল্লি আর তাজাল্লির দ্বার সির আর সে মোহাল্লাহ থেকে তা সারা পর্যন্ত আছে যদি তোমাদের বিশ্বাস না হয় আর সে মোহাল্লাহ থেকে একটি রশিদ তোমরা ছেড়ে দাও দেখবা ওই রশিদ হয়ে বাই তুর মামুর হয়ে দেখবা লুকে বু তাহলে আমরা ঘরকে সেইজা করি না আমরা কাকে সেই করি বলে আল্লাহর তাজাল্লিকে আল্লাহর তাজাল্লি শুধু ঘরো না এটা একবার উপর পর্যন্ত আছে সাবা পর্যন্ত আছে যার কারণ কোনো মানুষ যদি বিমানে নামাজ পড়তেছে ওদের সামনে কি কাশরীপ এখন আসে নাকি তাপা শরীফ তো মাটি মাটি দেয় না এত উপরে কোথায় থাকে ওই যে ওখানে ঘরে নাই কিন্তু কি আছে আল্লাহাকে তাজাল্লিটা আছে এমনি ভাবে সারা থেকে যদি কোনো মানুষ नाम बराबर तो कह शरीफ था कैमने नबीर दरबारे हाजिर हो बल अल्लाह एक महिला जेब माय महब्बत करे आल्ला माय महब्बत कर ना महिला प्रश्न करल्लाबी के आल्लाबी अवश्य आल्ला सत्तर गुण बस मायमान प्रश्ना सहज उत्तर सहज महिला एक सामने गई बोले आल्लातुल्लाह तो महिला হুঁশ জ্ঞান ঠিক রেখে কখনো তো তার কুলের সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না পারে ভাই তো আল্লাপা কিভাবে পরগালে হাজার হাজার বান্দাকে যার নামে আগুনে নিক্ষেপ করবে আপনি বলেছেন আল্লাহর থেকে মায়ের থেকেও আল্লাহর রহমতার দয়া বেশি তো মা তো কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না আল্লাহ কিভাবে আগুনে নিক্ষেপ করবে প্রশ্নটা অত্যন্ত কঠিন আল্লাহর সেইদায় পড়ে গেল কিছুক্ষণ সেইদায় থাকার পর মাথা উঠিয়ে বলেছেন ओ हमार सहबिया उत्तर दीजिए आल्लाह बंदा के मा तान केलोबे एर सत्तर गुण बेची भलोबे उत्तर दिए ठीक ये उत्तर दी की आल्लाहर बंदा के भलोबे का भलोबे बंदा काल्ला बंदी की बोलें बंदा काल्ला बंदी की ताके बला बंदा আর যে আল্লাহর বন্ধু পূজা করে না সুলতান বাবুর রহমতুল্লাহ বলেন গাউসুল আজম আল্লাহ বলেন গাউসুল আজম কে হাজত রাওয়া আল্লাহ বলেন হাজত রাওয়া কে আল্লাহ মানুষের উপকার করে আল্লাহ মানুষের অপকার করে আল্লাহ মানুষকে দনি বানায় আল্লাহ গরিব বানায় আল্লাহ সন্তান তাই আল্লাহ নিঃসন্তানি বাবা তেন হাগম দারি চুতে গেলা বদস্তা আরি বাবা তেন হা চে গম শকিল কুসাকে আল্লাহ মানুষকে বিপত্তি উদ্দেশ্য করে একমাত্র আল্লাহ ডক্টর ইকবাল অত্যন্ত আফসুস রে বলি গেছে এসে দর মে মে জাম আর যৌর এস দর মে মে জাম আর জম হারাম শরীফ ছিল কা মুসলমান কাকে পুজো করতো কাবাকে পূজা করতো এখন মুসলমান এই কাবাকে পূজা না করে মুসলমান নতুন একটি নির্মাণ করছে মুসলমান কি নির্মাণ করছে বলেন নতুন কার্ম করছে আল্লাহ এখন পূজা না করে মুসলমান নতুন নির্মাণ করেছে এমব্রিকার পূজা করে মুসলমান খ্রিস্টানের পূজা করেন আসার পূজা করে কি বলেন খ্রিস্টানকে খুশি করার জন্য ইহুদি খুশি করার জন্য মুসলমান এখন কি না বলে কি দরকার ছিল তোমার যে বাংলাদেশকে দ্বিতীয় আরব বলা হয় সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের একটি মান আছে বাংলাদেশকে সারা বিশ্বের ভিতরে কালার করে দিয়েছে যে বাংলাদেশের একটা সন্তান ইহুদিয়ার কুত্তা লাল কুত্তা হিয়ালদেরকে খুশি করার জন্য বলেছে আমি হজ এবং পাবলিককে সব খাইতে বেশি ঘিনয় করি নাম এটা কি ইহুদি খ্রিস্টানকে খুশি করার জন্য বলে নাই অবশ্যই এটা ইহুদি খ্রিস্টানকে খুশি করার জন্য বলেছে আমার ভাইরা এই জন্য আমাদের কাব হবে আমরা পূজা করবো একমাত্র কা দল জাতি কোন রাষ্ট্রকে মুসলমান কি করতে পারবে না পূজা করতে পারবে না আল্লাপ আমাদের সকলকে সেরেক মুক্ত জীবন দান করুন না আমিন ওখেরে দেওয়া না আনিল আহমদুল্লাহ রবিল্লা আলামী যারা শুননত পড়ে না সেরা শুনত পড়েছেন